إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده ইলাইক ইনু হেউনী ও হাইনা ويعقوب বহিমা وعيسى নয় ويونس বসবাই সুাইমা وآتينا زبورا ورسلا قد رُسُلًا পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন এই লেকচার সিরিজটি ধারাবাহিক ভাবে আপনাদের সামনে তুলে ধরবে পদচিহ্ন নবীদের জীবন লেকচার সিরিজের আজকে তম পর্বে আমরা আলোচনা করব ইনশাল্লাহ মারিয়ামকে নিয়ে মারিয়াম বিন্দি ইমরান আমরা আলোচনা করছিলাম ইমরান পরিবারকে নিয়ে তো ইমরান পরিবারের একজন সদস্য হচ্ছেন মারিয়াম ইমরানের কন্যা তো আল্লাহ ইমরান মারিয়ামকে নিয়ে কি বলেছেন করো আনে সুরাহ আলী ইমরানের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আর স্মরণ করো যখন ফেরেস তারা মারিয়ামকে বলল হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন পবিত্র করেছেন এবং তোমাকে নির্বাচিত করেছেন বিশ্ব জগতের নারীদের উপরে মারিয়াম তুমি তোমার রবের প্রতি অনুগত হও এবং সিস্তাহ করো এবং রুকু করো রুকুকারীদের সাথে তো অর্থাৎ মারিয়াম হচ্ছেন আল্লাহ তালার বাছাই করে নেওয়া মনোনীত একজন বান্দি তখন আল্লাহ তালা পুরুষদেরকে রিসালাতের দায়িত্বে জন্য বাছাই করে নেন মহিলাদের মধ্যে থেকে আল্লাহ যাকে বাছাই করেছেন তিনি হচ্ছেন মারিয়াম তবে মারিয়াম নবীনন যদিও তিনি আল্লাহর বাছাই করে নেওয়া পছন্দ করে নেওয়া একজন বান্দি কিন্তু তিনি নবীনন তো যাই হোক মারিয়াম সম্পর্কে আমরা আলোচনা শুরু করলাম মারিয়াম সম্পর্কে আল্লাহ রসুল সাল্ল আলি সাল্লাম কি বলেছেন একটা চমৎকার হাদিস আছে আহ সেটি বর্ণিত হয়েছে আহমেদ এবং তিরমেজিতে যেখানে আল্লাহ রসুল সাল্ল আলহ্লাম বলছেন আমাদেরকে চার নারীর সাথে পরিচয় করে দিচ্ছেন সেরা চার নারী তিনি বলছেন সেরা চার জান্নাতি নারী হল মারিয়াম বিনতে ইমরান আসিয়া বিনতে মুজাহিম খাদিজা বিনতে হওয়াইলিদ এবং ফতিমা বিনতে মোহাম্মদ তো এই চার নারী এই চার নারী হচ্ছেন সেরা চার নারী জান্নাতের সেরা চার নারী এই চারজনের মধ্যে মারিয়ামের শ্রেষ্ঠত্ব নিয়ে কোন মতভেদ নেই কারণ কোরআনের এই আয়াতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মারিয়ামকে আল্লাহ তাল্লাহ বিশ্বের সকল নারীদের উপরে বাছাই করে নিয়েছেন তবে বাকি জনের মধ্যে কে শ্রেষ্ঠ বা কে গিয়ে আছেন এটা আমরা জানি না তো যাই হোক এই চারজনের মধ্যে একটা মিল লক্ষণীয় এই মিলটি কি এই মিলটি হচ্ছে এই চারজনের প্রত্যেক প্রত্যেকে একজন নবীর সাথে সম্পর্কিত যেমন আমরা আজকে আলোচনা করছি মারিয়ামের কথা আমরা জানি মারিয়াম ছিলেন আইসার মা ইহা একজন নবী আইসাকে তিনি জন্ম দিয়েছেন আইসাকে তিনি বড় করেছেন আসিয়া বিনতে হিম তিনি ছিলেন মুসার তিনি লালন পালন করেছেন যদিও তিনি মুসার মা ছিলেন না কিন্তু মায়ের ভূমিকায় তিনি পালন করেছেন তার ঘরেই মূসার লালিত পালিত হয়েছিল এরপর আসছে খোয়াইলিদ তো খাদি জাবিন তে খোয়াইলিদ সম্পর্কে আমরা সবাই জানি তিনি ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের স্ত্রী রাসুল্লাহ যেই একটা কঠিন একটা মিশন নিয়ে এসেছিলেন মক্কায় দা সেই সময়টাতে খাদিজা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলেন সেটা কি সেটি হচ্ছে রাসুল্লাহকে তিনি মানসিকভাবে এবং অর্থনৈতিক ভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন সেই কঠিন সময়টাতে রাসুল্লাহ যখন খুব স্বস্তির প্রয়োজন হচ্ছিল কারণ আমরা একটু চিন্তা করি যে রাসুল্লাহ সাল্লাহাম সারাটা দিন দাওয়াতের কাজে ব্যস্ত কিন্তু বেশিরভাগ মানুষ তাকে প্রত্যাখ্যান করছে লোকে তাকে আজাবাজে কথা বলছে এই অবস্থায় তিনি যখন ঘরে ফিরে আসছেন তখন তিনি স্বস্তি পেতেন তার স্ত্রী খাদিজার কাছে ইনশাআল্লাহ আরো বিশদ আলোচনা করব পরে আর চার নাম্বার আমরা জার নাম পেয়েছি তিনি আছেন ফাতিমা বিনতে মোহাম্মদা বিনতে মোহাম্মদ রাসুল্লার একজন কন্যা অত্যন্ত আদর একজন কন্যা তিনি রাসুরুল্লার যেই দাওয়াতের যে জীব সময়টা সেই সময়টাতে ফাতিমা প্রায় শুরু থেকেই আহ বলা যেতে পারেছিলেন তো এই চারজন নারীর পর আমরা আবার সেই মারিয়ামের আলোচনায় ফিরে যাই তো মারিয়াম আসলে মারিয়ামত্ব কোথায় মারিয়ামের আসে আইসার সাথে সম্পর্কিত হবে যে তিনি আইসাকে জন্ম দিয়েছিলেন কোন ধরনের বাবাকে ছাড়া কোন ধরনের পিতা ছিল না আইসার জন্ম প্রক্রিয়ায় তো আইসা আলিয়া সালামের এই জন্ম এই ঘটনাটা আল্লাহ তাল্লাহ দুটো সুরায় বর্ণনা করেছেন একটা শেষুরা মারিয়াম এবং একটা ছেসুরা আলী ইমরান তো সুরা মারিয়ামের বর্ণনাটা খুবই সুন্দর আহ খুবই ছন্দময় কিছু আয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা এই ঘটনাটা বর্ণনা করেছেন আমরা সেই ঘটনাটা শুনব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 قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنا يكون لي غلام ولم ينسسني بشر ولم أك <سؤال> كالك ذالك قال ربك هو علي هاين ولنجعله آية لنناس ورحمة مننا وكان أمرا مقضيا سورا ماري امير شولو تهكي اكش نمبر آتير اللح تعالى بولشن هاي نوبي اه كتابه تم ماري امير كثا সেই সময়ের কথা যখন সে তার পরিবারের লোকজনের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে আশ্রয় নিয়েছিল এরপর লোকদেরকে লোকদের কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়ার জন্য সে পর্দা করল আমি তার কাছে পাঠালাম রুহকে সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে আত্মপ্রকাশ করল মারিয়াম বলল মারিয়াম রুহকে দেখে বলল তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাই রুখ বলল আমি তো তোমার মালিকের পাঠানো একজন দূত আমি তো এই এসেছি যেন তোমাকে একটা পবিত্র সন্তান দিয়ে যেতে পারি মারিয়াম বলল কিভাবে আমার সন্তান হবে আজ পর্যন্ত কোনো পুরুষ তোমাকে স্পর্শ করেনি না আমি কখনো ব্যভিচারেনি তো রুখ বলল হ্যাঁ এভাবেই হয় তোমার রব বলেছেন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 তো মারিয়ামের কাছে যখন ফেরেস আসতেন এটা কোনো ওয়াহি ছিল না বরং এটা ছিল একটা ইন্সপিরেশন বলা যেতে পারে বা একটা ঐশ্বী প্রেরণা বা সংবাদ তো মারিয়ামের কাছে মারিয়াম এখানে আমরা প্রথমে শুনলাম যে মারিয়াম নিজেকে আড়াল করে নেওয়ার জন্য পূর্ব দিকে গেলেন তো পূর্ব দিকটার কোথায় এটা নিয়ে বেশ কিছু মতামত আছে তো অনেকে বলে থাকে এটা বাইতুল্লাহম বা বেথলহম বা এই ধরনের যাই হোক তো তিনি থাকতেন মূলত বাইতুল মোকের দেশে সেখান থেকে পূর্ব দিকে এক জায়গায় গেলেন সেখানে আসলেন জিব্রিল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 মাকে ছাড়া যখন হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি তাকে সৃষ্টি করেছেন মাকে ছাড়া আইসাকে আল্লাহ সৃষ্টি করেছেন আবার বাবাকে ছাড়া তো এই তিনজন হচ্ছেন স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম তো এই এই আমরা যে আয়াতগুলোর কথা বলছি সেখানে রুখ বলতে বোঝানো হচ্ছে জিব্রিলকে তো জিব্রিল আসলেন কার কাছে মারিয়ামের কাছে আসলেন মারিয়াম স্বাভাবিক খুব ভয় পেলেন যখন তিনি একা হঠাৎ একটা পুরুষ আসলো তিনি স্বাভাবিকভাবেই খুবই নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেলেন হঠাৎ করে যে ভাবছিলেন যে কি হয়ে গেল এটা কে স্বাভাবিক ভয় পেয়ে গেলেন তো তাই তিনি সাথে সাথে বললেন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 তিনি বিশ্বাসে করতে পারছিলেন না কারণ খুব স্বাভাবিক তিনি ছিলেন একজন অবিবাহিতা নারী তিনি কখনো তার চরিত্রে বিন্দু মাত্র কোন কালিমা স্পর্শ কখনো করেনি কোন পুরুষের সংস্পর্শে তিনি আসেননি তিনি বলছেন আমি তো আমি তো বিয়ে করিনি আমাকে তো কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি আমি কখনো ব্যবচারী ছিলাম না তো তিনি অবাক করেন এবং জিব্রিল তখন তাকে আবার বলে যে রিয়াশের করলেন বা তাকে আরো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 আর শেষ কথাটি হচ্ছে যেটি জিব্বির বলেছেন তাহলে এটি হচ্ছে একটি ফাইসালাকৃত বিষয় অর্থাৎ এটা হবার ছিল এটা হবে আল্লাহ এই ঘটনাকে আহ তাকে দিয়ে রেখেছেন আইসার জন্মকে কাজে এটা হবে তো যাই হোক মারিয়াম গর্ভধারণ করলেন মারিয়ামের গর্ভে পুত্র সন্তান এল তো এই পুরো সময়টা এটা নিয়ে বিভিন্ন বর্ণনা আছে কোথাও কোথায় বলা হয়েছে যে মারিয়াম যে গর্ভধারণ করলেন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 অনেকগুলো সময় পার হয়ে গেল এরপর গর্ভধারণের সময়ে চলে আসলো। তো গর্ভধারণের সময় আমরা জানি একটা প্রসব বেদনা বা সেটা শুরু হয়। তো মারিয়ামের সেই পোষব বেদনা শুরু হলো। কোরআনে আহ আমরা কোরআনের বর্ণনায় আবার ফিরে যাই সুরা মারিয়ামে ফিরে যাচ্ছি তেইশ নাম্বার আয়াতে বাইশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন কারণ কৌশিয় من মৃত্যু কবহিয়া তহতিহী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 فَقُولِ إِنِّي نَذَرْتُ لِرْرَحْمَنِ صَوْمًا فَلَنْ نُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُمْ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ مْرَاسَ وِنْوَى ما كانت امك بغيا فشارت الي اعلو كيف نكلم من كان في المهد صبيا قال اني عبد الله اتاني الكتاب وجعلني نبيا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 এরপর মারিয়াম তাকে গর্ভে ধারণ করল এবং তাকে সহ দূরে কোনো এক জায়গায় চলে গেল তারপর প্রসববেদনা তাকে এক খেচুর গাছের নিচে নিয়ে গেল সে বলল হায় এর আগে যদি আমি মরে যেতাম আমি যদি মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেতাম মানুষ যদি আমাকে ভুলে যেত তখন নিচ থেকে কে একজন মারিয়ামকে আহ্বান করে বললো হে মারিয়াম তুমি কোনো দুঃখ করো না তোমার রব তোমার পিপাসা নিবার বানিয়ে দিয়েছেন তুমি এই খেজুর গাছের কাণ্ডাও দেখবে তা থেকে তোমার উপরে পাকা এবং তাজা খেজুর পড়ছে এরপর তুমি এই খেজুর খাও ঝর্নার পানীয় পান করো আর সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও ইতিমধ্যে যদি তুমি দেখো মানুষদের মধ্যে কাউকে দেখো তাহলে বলবে আমি আল্লাহ তালার নামে রোজার মানত করেছি এই কারণে আমি আজ কারোর সাথে কোনো কথা বলবো না এরপর মারিয়াম তাকে নিজের কোলে বহন করে নিজের জাতির কাছে অর্থাৎ বুন ইসরায়েলের কাছে ফিরে গেল এবং লোকেরা তখন মারিয়ামকে দেখ লোকেরা তার কোলে মারিয়ামের কোলে সন্তানকে দেখে বলল মারিয়াম তুমি তো সত্যি এক অদ্ভুত কাণ্ড করে বসেছো হারুনের বোন তুমি এটা কি করলে তোমার পিতা তো কোন অসৎ ব্যক্তি ছিল না না তোমার মাতাও চরিত্রের দিক থেকে কোনো খারাপ মহিলা ছিল তোমারিয়াম তখন তার কোলে শিশুটির দিকে ইশারা করলেন এবং বোঝাতে চাইলেন যদি তোমাদের কিছু জিজ্ঞেস করারই থাকে তাহলে এই শিশুকে জিজ্ঞেস করো তখন তারা বলল আমরা কিভাবে এই শিশুর সাথে কথা বলবো এ তো শিশু আর তখন কথা বলে উঠলেন আইসা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 চমৎকার কিছু আয়াত চমৎকার কিছু কথার মাধ্যমে আল্লাহ তালা আইসার জন্ম জন্মের এই ঘটনা আমাদের সামনে তুলে ধরলেন সুয়া মারিয়ামে তো বনিস যখন দেখল মারিয়ামকে যে মারিয়াম মারিয়ামের কোন একটা শিশু তখন স্বাভাবিকভাবেই খুব নেতিবাচক ভাবে একটা রিয়াকশন দেখাতে শুরু করলো আমরা একটু বোঝার করি যে মারিয়ামের সামাজিক মর্যাদা বা ফ্যামিলি স্ট্যাটাসটা কেমন ছিল আমরা স্মরণ করি যে মারিয়াম ছিলেন ইমরান পরিবারের কন্যা এমন একজন কন্যা যাকে মসজিদে খিদমতের যাকে যাকে তার মা যাকে তার মা মসজিদে খিদমতের জন্য উৎসর্গ করে দেওয়ার মানত করেছিলেন তার জন্মের আগে সেটা জানতে পেরে যখন তিনি যখন সবাই জানল যে মারিয়াম মসজিদে থাকবেন মসজিদের খিদমত করবেন তখন সবার মধ্যে একটা কালাকারি পরে গেল কে মারিয়ামকে দেখাশোনা করবে এত বেশি লোক বিষয়টা নিয়ে কালাকারী করতে লাগল করতে যে তখন লটারি করতে হয়েছিল যে কে মারিয়ামকে দেখে জিতেছিলেন আরেকজন মুত্তাকি ব্যক্তি জাকারিয়া যিনি হচ্ছেন আহ মারিয়ামের কোনো না কোনো ভাবে আত্মীয় তো এইরকম একটা মর্যাদাশীল পরিবার একটা ধার্মিক পরিবারের মেয়ে হয়ে মারিয়ামের কোলে শিশু এটা কিভাবে সম্ভব যেখানে মারিয়াম ছিলেন অবিরহিত তো স্বাভাবিকভাবেই মারিয়ামের তখন মারিয়ামের দিকে তখন সন্দেহের তীর অভিযোগের তীর ধিকার এবং সবাই ছিছি করতে লাগলো মারিয়াম তুমি এটা কি করলে এদিকে মারিয়াম যখন গর্ভধারণ করছেন তার মনের কি অবস্থা আমরা সে একটা আবার তিনি বলছেন আমি যদি ইস আমি যদি মরে যেতাম ইস মানুষ যদি আমাকে ভুলে যেত মানুষ আমি বলে যদি কিছু নাই বা থাকতাম আমার কথা যদি সবাই ভুলে যেত কাজী তিনি বিষয়টা নিয়ে এতটাই দুশ্চিন্তিত ছিলেন এতটাই চিন্তাগৃষ্ট ছিলেন যে তার কাছে মনে হচ্ছিল আমি যদি আমার যদি জন্মই না হতো মানুষ যদি আমাকে ভুলেই যেত তাহলে কতই না ভালো হতো কারণ এই বাচ্চাকে নিয়ে এই বাচ্চা যার কোন বাবা নেই যার কোনো বাবা নেই যিনি অলৌকিক জন্মগ্রহণ করেছেন তিনি জানেন মারিয়াম জানেন তিনি সত্য সত্যবাদী মারিয়াম জানেন তিনি সচ্চরিত্র অধিকারী কিন্তু মানুষ তো তাকে বিশ্বাস করবে না তো এই ভয়ে তাকে এতরে হ্রাস করল যে তার মনে হল এই আমি যদি মারাই যেতাম তো এই কঠিন পরিস্থিতিতে এই মারিয়ামকে মারিয়ামকে এই কঠিন পরিস্থিতিতে তবু মানুষের সামনে গিয়ে দাঁড়াতে হল কারণ তিনি আল্লাহকে ভয় করতেন মারিয়াম আল্লাহকে ভয় করতেন তিনি জানতেন আল্লাহ তাকে এই সন্তান দিয়েছেন তিনি কোন ব্যিচারী নারী নন তিনি জিনা করেননি তাই তিনি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 এলাকায় হারুন নামের কোন একজন আবেদ ব্যক্তি ছিল যার সাথে মারিয়ামের হয়তো আত্মীয়তা সম্পর্ক ছিল যিনি অনেক একজন লোক ছিলেন তো তখন তারা যে তুমি হারুনের বোন হয়ে এই কাজ কিভাবে করলে আবার আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে মারিয়াম ছিলেন মুসা আলহ ইসলামের ভাই হারুনের বংশধর তো তারা বুঝাতে চাইল যে হারুনের বংশধর হয়ে তুমি মারিয়াম তুমি এই কাজ কিভাবে করলে তো সব দিক দিয়ে তার দিকে এখন আক্রমণ হচ্ছে কিন্তু আল্লাহ তার বান্দাদেরকে রক্ষা করেন আল্লাহ তার বান্দাদের মর্যাদার ব্যাপারে কখনোই তিনি ভুলে যান না তার তার সচ্চরিত্র তার মুখী বান্দাদেরকে কখনোই ভুলে যান না তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল কথা বলে উঠলেন মারিয়ামের করে শিশু আইসা তিনি প্রথম যে কথাটি বললেন সেটি হচ্ছে ইন্নি আবেদুল্লাহ আমি আল্লাহর বান্দা তো এই কথাটি যখনই তিনি বললেন এবং তারপরে তিনি বললেন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 এবং আইসার বিষয়ে ঈসা নিজেই বলছেন যে আমার উপর প্রশান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব যেদিন আমাকে আবার মৃত্যুর পরে পুনরুত্থান করা হবে তো আমরা আগের পরে বলেছিলাম যে মানুষের জীবনে তিনটা ক্রিটিক্যাল খুবই কঠিন তিনটা মুহূর্ত হচ্ছে জন্মের সময় মৃত্যু জন্ম মৃত্যু এবং পুনরুত্থান এই তিনটি সময়ে আল্লাহ তালা নিশ্চিত করেছেন যেন আইসাকে কোন রকম দুশ্চিন্তার মধ্যে থাকতে না হয়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 এটার কোনো ব্যাখ্যাই নেই তো তারা তো এই জন্ম নিলেন জন্ম নেওয়ার সাথে সাথে তিনি তার মায়ের চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দিলেন তিনি প্রমাণ করলেন হয়ে তিনি প্রমাণ করে দিলেন যে তার মা সম্পর্কে তোমরা অর্থাৎ বনি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন তোমরা আমার মাকে নিয়ে যা বলছো তা সত্য নয় আমি আল্লাহর নবী আল্লাহ আমাকে এ হয়ে পাঠিয়েছেন কোন বাবা ছাড়া আল্লাহ আমাকে হয়ে পাঠিয়েছেন তিনি যখন এটা তিনি যখন কথা বলে উঠলেন তখন সবাই বুঝতে পারলো যে আইসা একজন আল্লাহ পক্ষ থেকেই আইসার জন্ম হয়েছে এবং মারিয়াম সম্পর্কে তারা কথা বেশি বাড়াতে চাইল না তো এই ছিল মারিয়ামের ব্যাপারে কোরআনে বর্ণিত ঘটনা যেখানে আহ কিভাবে তিনি আইসাকে জন্ম দিলেন এবং এ পরবর্তী ঘটনা আইসা আলিস্লামকে নিয়ে তো আমরা এখন আলোচনা করবো যে এই মারি মারি ঘটনা থেকে আমাদের আসলে শেখার কি আছে তো প্রথমত মারিয়ামের থেকে আমাদের যেটা শেখার আছে সেটা হচ্ছে তার ইমান আমরা যে একটি হাদিস প্রথমে বর্ণনা করেছিলাম যে সেরা চার নারীর হাদিস যেখানে আল্লাহ সুসাল্লি সাল্লাম চারজন সেরা চার জান্নাতি নারীর কথা উল্লেখ করেছেন তো তারা কেন শ্রেষ্ঠ তাদের আসলে শ্রেষ্ঠত্বের জায়গাটা কোথায় কারণ ইমান তো আমরাও এনেছি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 সেই অবস্থায় আল্লাহ তাকে এটা পুত্র সন্তান দান করলেন কোন পিতার হস্তক্ষেপ ছাড়াই যেটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা এখন তিনি যত ভালো মানুষই হন না কেন সমাজের সব মানুষ সবগুলো মানুষ ভালো নয় তারা স্বাভাবিক তার ব্যাপারে খারাপ ধারণা করবে যখনই তারা দেখবে যে মারিয়ামার কোলে একজন সন্তান এই অবস্থায় একজন নারীর অবস্থা মানসিক অবস্থা কেমন হয় আমরা দেখেছি যে গর্ভ ধারণের পরে দেখাশোনা করার মতো কেউ ছিল না যেমন একজন নারী যখন গর্ভবতী হন তার তার সাথে স্বামী থাকাটা খুব জরুরি একটা বিষয় কারণ সেই সময়ে নারীদের স্বাভাবিক অবস্থাই একটু দুর্বল থাকে মানসিক এবং শারীরিক অবস্থা দুটোই খুব খারাপ থাকে ওই সময়টাতে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 কিভাবে দাঁড়াব কারণ তিনি যত ভালো মানুষই হন না কেন মানুষ তার কথা বিশ্বাস করবে না এটাই তিনি ভয় পাচ্ছিলেন তো স্বাভাবিক ভাবেই আমার যে কথা বললাম এসেছে তার কাছে মনে ছিল যে ঈশ আমি যদি মারাই যেতাম তার মোয়ে যে ইচ্ছা হচ্ছিল তার বাস্তে ইচ্ছা হচ্ছিল না কিন্তু তিনি আল্লাহর জন্য বেঁচেছিলেন আল্লাহর জন্য তিনি তার সন্তানকে বড় করেছেন সমাজের সমস্ত প্রতিকূলতার যে স্রোত প্রতিকূলতা স্রোতের বিপরীতে তিনি দাঁড়িয়েছিলেন এরপর তাকে সবার সামনে যেতে হয়েছে তার এই সন্তানকে নিয়ে বনীশালের সামনে তাকে যেতে হয়েছে এবং সবাই তখন তার দিকে অভিযোগের তীর ছুঁড়ে দিল সন্দেহের তীর ছুঁড়ে দিল কেউ তার আবার ভালো কোনো কথাই বললো না আমাদের অবস্থা আমরা চিন্তা করি যে আজকে আমরা যখন কোন একটা ফরজ কাজ আমাদের ক্ষেত্রে মুখ ঝিজে দরকার নেই আমরা যেটা দাঁড়িয়ে রাখতে চাই আমাদের বন্য যখন হিজাব করতে চান তখন সমাজ থেকে কতগুলো কটু কথা কতগুলো টিটকারি আমাদেরকে শুনতে হয় এগুলোর বিরুদ্ধে শক্তি আমাদের থাকে না অথচ দাঁড়িয়ে রাখা এবং হিজাব করা একটা গ্রহণযোগ্য একটা বিষয় কোন সন্দেহ ছাড়া তবুও সমাজের একটা গোষ্ঠী যারা ইসলামকে পছন্দ করে না তাদের ক্রমাগত উপর্যুপুরি আক্রমণের সামনে আমরা প্রায় নত হয়ে যাই অনেকেই দাঁড়িয়ে রাখতে গিয়ে দাঁড়িয়ে আঁকতে পারি না বা দাঁড়িয়ে কেটে ফেলে। वेशभू क्षे इसलमिक निर्देशना सेगोलो मानते हिजबर क्षेत्र मानते हैं कारण समाज प्रेसर समाज प्रेसार समाज चप मानु चाप मानुष आकांक्षा मानुषा देखते चाय से निजे प्रमाण करते व्यस्त हो पड़ी आल्ला केान सेल्लाह के दीते परिना मानुष आल्लाह के मानुष के बस भय करी मानुषर भय निजे लाइफ स्टाइल बदले फिली मानुष्व सामान्य टू भय हराम चीज छाड़ते मानु बोका मानस पागल विशेषकर समयटा जो अः इसलम पालन कर चेष्टा कर लोक क्योंकि अनेक अवस्था देखिए सामान्यतम चाप्त समाजाम सत्य बोलते कारण तरह क्षेत्र जो व्याख्या स्वाभाविक नहीं है अथचारानुष बोल में से नाचारे शुद्ध जिना मारियम के कष्ट करतेर पर नयट मास्चा के गर्भे धारण कर दाड़ाते कत चिंतना हाँ हमें चेष्टा कर बुझते पर मिले सामान्य चपे भे एर सामान्य चपे इबदे दी आल्लर अबाधता शुरू करी मारियम जो सत्य মানুষকে বেশি ভয় করতেন সমাজকে বেশি ভয় করতেন সমাজের রক্ত চক্ষুকে যদি তিনি উপেক্ষা করতে না পারতেন তাহলে তিনি কি করতেন তিনি তার সন্তানকে মেরে ফেলতেন অথবা তিনি পালিয়ে যেতেন অন্য কোথাও যেন সবাই সামনে তাকে মুখোমুখি সেই সুযোগ তার ছিল না বা থাকলেও তিনি করেননি কারণ তিনি জানতেন তিনি একজন সচ্চরিত্রে একজন নারী আল্লাহ তাকে সন্তান দিয়েছেন এবং এখানে ভয় কিছু নেই এটা কোনো ভয় কিছু নেই মানুষ হিসেবে তার কষ্ট হয়েছে মানুষ হিসেবে তিনি ভয় পেয়েছেন কিন্তু আল্লাহকে তিনি সত্যি সত্যি বেশি ভয় করতেন যে কারণে সাহস করে তিনি সবার সামনে দাঁড়িয়েছেন এবং সবাইকে বলেছেন যদি কিছু তোমাদের জিজ্ঞেস করতেই হয় আমার এই সন্তানকে করো। ইশাল খুব ক্ষেপে গেল তার এই কথা শুনে যে এটা কেমন কথা তোমার বাচ্চাকে জিজ্ঞেস করব। তোমার বাচ্চা তো কথাই বলতে পারে না তো তার ব্যাপারে তখনো মানুষের কোন ধরনের আহ সন্দেহের অবকাশ তারা রাখেনি তারা তারা খারাপটা তারপরে ধারণা করেছিল একজন আমাদের সমাজে একটা আহ খুব গত কয়েক বছর ধরে বলা যেতে পারে যে পশ্চিমা মিডিয়া বা পশ্চিমা কালচারের প্রভাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক বেশ একটা মাত্রা ধারণ করেছে যা অনেক অল্প বয়স্ক ছেলে মেয়ে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে কখনো কখনো এই ধরনের সম্পর্ক শারীরিক সম্পর্কেও গড়ায় সার্বিক সম্পর্ক গণনার পরে যখন তাদের বাচ্চা হয় তারা সেই বাচ্চাকে মেরে ফেলতে একটু দ্বিধাবোধ করে না মানুষ মানুষের ভয়ে তার বাচ্চাকে মেরে ফেলে সমাজের ভয়ে সমাজ দুটো কথা শোনাবে সেই ভয়ে তারা সন্তানকে মেরে ফেলে মারিয়াম মারিয়াম গর্ভ কোন ব্যভিচারিণী নারী ছিলেন না কিন্তু তিনি জানতেন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 আল্লাহর আদেশগুলো আমরা মানতে পারি না তখন আমরা হার মানি আমরা মানুষের কাছে হার মানি আমরা সমাজের কাছে হার মানি মারিয়াম সমাজের কাছে হার মানেননি এখানেই তার শ্রেষ্ঠত্ব আসিয়ার ক্ষেত্রে আমরা দেখি আসিয়া বিনতে মুজাহিম যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী তার কি না ছিল তার সবই ছিল তিনি চাইলে একটা প্রাসাদ বা আমরা আমাদের যতগুলো অ্যাপার্টমেন্ট যতগুলো অ্যাপার্টমেন্ট চাইতেন ফ্ল্যাট চাইতেন ফেরাউন তাকে ততগুলো ফ্ল্যাট দিত তিনি যতগুলো দাসী চাইতেন তার সেবা করার জন্য ফেরাউন তাকে ততগুলো দাসী দেওয়ার ক্ষমতা রেখেছিল তিনি যত টাকা চাইতেন যত ধন দৌলত যাই তিনি চাইতেন তাই তিনি পেতেন কিন্তু তিনি সেটা চাননি বরং তিনি ফেরাউনের স্ত্রী হয়ে ফেরাউনের বিরুদ্ধাচারণ করেছিলেন আল্লাহরপর ইমারে এনেছিলেন ফেরাউনকে তিনি রব হিসেবে মানেননি তার হাতে অঢেল সম্পদ থাকতে পারত কিন্তু সেসবের মোহ তিনি ত্যাগ করেছেন এই জিনিসগুলো আমাদের সামনে যখন আসে আমরা কিন্তু অনেক প্রেসারে পড়ে যাই যখন আমাদের সামনে এমন কোনো চাকরির অফার আসে এমন কোনো ব্যবসার অফার আসে যে ব্যবসা বা যে চাকরিটা হালাল না হারাম কিন্তু আমরা তখন সেই লোভ সেই হাতছানি আমরা সহজে আমরা সেটাকে প্রত্যাখ্যান করতে পারি না আমরা দুনিয়ার লোভে পড়ে যাই কিন্তু আমাদের আমাদের থেকে একশো গুণ হাজার গুণ লক্ষ গুণ বেশি ধনী ছিলেন আসিয়াবিনতে বিনতে মুজাহিম ফেরানের স্ত্রী কিন্তু তাকে এই ধন্দৌল দিয়ে সত্য পথ থেকে বিচ্ছুত করা যায়নি এ কারণে এটা হচ্ছে তার শ্রেষ্ঠত্ব আসিয়া বিনতে মুজাহিমের শ্রেষ্ঠত্ব যে তিনি তার সম্পদ এবং দুনিয়াকে তিনি ত্যাগ করেছিলেন যদিও তিনি চাইলেই তিনি পেতে পারতেন আর আসিয়াম্বার পর খাদিজার কথায় যে খাদিজা রদিয়াল্লাহ আনহা তিনি ছিলেন রাসুলুল্লাহ সাল্লাস্লামের একজন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 অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন কখনো তিনি তার স্বামীকে ছেড়ে যাননি আজকে একজন সাধারণ নারী তার স্বামীর ব্যাপারে দুটো তিনটে খারাপ কথা শোনার সাথে সাথে অস্থির হয়ে যায় তার স্বামীর ব্যাপারে আস্থা হারিয়ে ফেলে এবং অতি অল্পেই অনেক সময় মানুষের আহ সংসার জীবন ভেঙে যায় খাদিজা চাইলেই কিন্তু মুহাম্মদ সাল্লাহ ইসলামকে ছেড়ে দিতে পারতেন তার কাছ থেকে তিনি তালাক নিতে পারতেন কারণ মুহাম্মদ সাল্লাহ ইসলাম কোন ধনী লোক ছিলেন না যে তার কাছে আহ পরে থাকার কোনো মানে আছে বরং খাদিজা নিজেই অনেক ধনী ছিলেন তার কোনো তার ইমানকে যে তিনি মানুষের রক্তচক্ষুকে মানুষের আঙ্গুলকে তিনি ভয় করেননি সমাজকে তিনি পাত্র দেননি তিনি জানতেন একটা জিনিস আল্লাহ সত্য নবী তাই তিনিকে তাই তিনি তার পাশে থাকবেন এবং তাই তিনি করেছেন ফাতিমা আদি আল্লাহ আনহা ছিলেন সবচেয়ে প্রিয় মানুষদের একজন। সবচেয়ে ফাতেমা ব্যাপারে তার যে ভালোবাসা সেটা কখনোই আহ বলা বাহুল্য সবসময় তিনি প্রকাশ করে এসেছেন তার ভালোবাসা এই ফাতিমা এই ফাতিমার ব্যাপারে আমরা দেখি যে ফতিমা আলি আনহা ছিলেন একজন প্রচন্ড সংসারে একজন নারী যেমন রাসুল্লাহ সাল্লা মদিনায় রাষ্ট্রপতি হলেন মদিনার নেতা হলেন স্বাভাবিকভাবে নেতা নেতা মানেই কিন্তু যে তার হাতে অনেক সম্পদ তার যত সম্পদ সবকিছুই তার হাতের নিচ দিয়ে করে আমরা জানি একটা চমৎকার হাজি সহি বুখারিতে যে আলী তার স্ত্রী কথা বর্ণনা করছেন বর্ণনাটা ছিল অনেকটা এমন যে আলী বলছেন যে ফাতিমা খুব কঠোর পরিশ্রম করতেন জাতা কলে কাজ করতেন যে কারণে তার হাত লুক্ষ খসখসে হয়ে যেত কুয়া থেকে পানি তুলতে তুলতে তার ঘরে ডাক পরে গিয়েছিল ফাতিমার ঘাড়ে ডাক পরে গিয়েছিল ঘর পরিষ্কার করতে গিয়ে করতে তার পোশাক ময়লা হয়ে গিয়েছিল এমন কঠিন একটা অবস্থায় ফাতিমা সরি আলী আলী রাসুলসলামের কাছে একটা একটা দাস দাস যেন একজন দাস বা দাসী যেন ফাতিমাকে সাহায্য করতে পারে ঘরের কাজে তোমার রাসুলসলামদেরকে বললেন আমি তোমাদেরকে দাস থেকে উত্তম কিছু দিব সেটা কি সেটা হচ্ছে তোমরা রাতে ঘুমের আগে বলবে সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহর এটা ছিল পক্ষ থেকে তার জন্য একজন রাষ্ট্রপতির কন্যা হিসেবে মদিনার অধিপতির কন্যা হিসেবে আমরা জানি মদিনায় পাঁচ বছর ছয় বছর পার হওয়ার পরে কিন্তু মদিনায় যথেষ্ট পরিমাণে সম্পদ আসা শুরু করে আহ যেহেতু মুসলিম অনেক জিহাদ অনেকগুলো গণিমত অর্জন করে অনেক সম্পদ অর্জন করতে শুরু করে রাসুল্লাহ চাইলে দিতে পারতেন একটা নিতে পারতেন তাকে সেবা করার জন্য বেছে নিয়েছিলেন কষ্টের জীবনটাকে তারা বেছে নিয়েছিলেন এটাই হচ্ছে আসল আমাদের সামনের পার্থক্য যে আমরা আরামপ্রিয় এবং সামান্য আরাম আরামের সন্ধান পেলেই আমরা দিনের সাথে কম্প্রোমাইজ করা শুরু করি দিন ইসলামের ব্যাপারে আমরা গাফেল হয়ে যাই যেটা এই চার ছিলেন না তারা সমাজের প্রেশারকে উপেক্ষা করেছেন তারা দুনিয়ার লোভকে উপেক্ষা করেছেন এটা সবাই পারে না এবং যারা পেরেছে যারা পারে তারাই হয় শ্রেষ্ঠ দ্বিতীয়ত যে আলোচনাটা আসে সেটা হচ্ছে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 কেন্দ্রটা কোথায় বা তারা আসলে কোন জিনিসটাকে তারা কিভাবে আসলে নারীকে দেখতে চায় তারা মূলত নারীদেরকে যেটা দেখাতে চায় তার নারীদেরকে আসলে পুরুষের সাথে তুলনা করে ধরুন পুরুষ ঘরের কাজ করে তাই নারীকেও ঘরের কাজ করতে হবে পুরুষ উপার্জন করে তাই নারীও উপার্জন করবে নারী উপার্জন না করে নারী কোনো দাম থাকবে না তাদের তাদের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা হচ্ছে এরকম অর্থাৎ তারা আসলে নারীদেরকে তুলনা করে পুরুষের সাথে তো এখানেই তাদের সবচেয়ে বড় ব্যর্থতা তো সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে তারা নারীদের নারীত্বকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না তারা নারীদের নারীত্বকে কদর করতে পারে না তারা বুঝতে পারে না যে নারীর বিশেষত্ব হচ্ছে পুরুষের বিশেষত্ব পুরুষত্বে নারীকে পুরুষ বানাতে চাইলে সেটা একটা হজবরল এবং একটা ভারসামহীন অবস্থার জন্ম দেয় যেটা জন্ম দিচ্ছে পশ্চিমা সমাজে দিচ্ছে তো নারীকে পুরুষ বানাতে চাওয়ার এই প্রবণতা আসলে কোথা থেকে এসেছে এটা এসেছে নারী নারীবাদীদের বা সেকুলারদের সংকীর্ণ এবং যেটাকে আমরা বলি ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে যে তারা নিজেদেরকে নিচু ভাবতে ভাবতে এখন তারা পুরুষের সমান হওয়ার মাধ্যমে তারা মনে করে তারা উঁচু হয়েছে উঁচু অবস্থানে পৌঁছাতে পেরেছে তো সমস্যাটা হচ্ছে এখানে যে তারা নারীদের নারীত্বকে আল্লাহ তালা নারীকে সব বিশেষ গুণ দিয়ে সৃষ্টি করেছেন যেটা শুধু নারীর মধ্যে আছে সেগুলোকে তারা কদর করতে পারে না তারা শুধু যেটা সেটা হচ্ছে এবং পুরুষের সাথে তারা একটা সম্মানের আহ বলে মনে করে এখন আমাদের মুসলিমদের একটা জিনিস বুঝতে হবে আমরা এখনকার এই একবিংশতাব্দে যখন ইসলামের প্রতিটা বিষয় বিশেষ করে নারীদের উপরে প্রচন্ড পরিমাণে সেকুলারদের পশ্চিমা পশ্চিমা মিডিয়াতে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে ইসলাম নারীকে সম্মান দেয় না ইসলাম নারীকে হেউ করে ইসলামী নারীদের মর্যাদা নেই পুরুষরা ইসলাম পুরুষদের মতো ইসলাম নারীদেরকে চোয়াঞ্চ অনেক ধরনের অর্থহীন অভিযোগ তারা আমাদের দিকে আঙ্গুল তুলছে আমাদেরকে বুঝতে হবে যে তাদের এই অভিযোগগুলো আমরা সমস্যাটা হচ্ছে যে আমরা আমাদের ইসলাম নিয়ে যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট নয় মুসলিমরা যে কারণে আজকে তাদের এই অভিযোগ বা তাদের এই যুক্তিগুলো আমাদের কাছে আকর্ষণীয় মনে হয় তো আমরা আমাদের মুসলিম বোনদেরকে তাদের কথা মতো বাড়াতে চাচ্ছি বা আধুনিক আধুনিক যে দৃষ্টিভঙ্গি সে আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের নারীদেরকে আমরা বড় করার চেষ্টা করছি আমাদেরকে বুঝতে হবে আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন ভিন্ন হবে এবং পুরুষদেরকে সৃষ্টি করেছেন ভিন্ন হবে এই পার্থক্যটুকু আমাদের অ্যাপ্রিসিয়েট করা চাই এবং এটা বোঝা চাই যে আসলে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য আছে এই পার্থক্য যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা কখনোই ইসলামের হুকুম হাকাম বা বিধান এবং আমাদের কাছে সেগুলো ভালো লাগবে না আল্লাহ তালা কেননা বলেছেন মা তিনি নর এবং নারীকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কর্ম প্রচেষ্টা তোমাদের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 তার যে ছোট্ট শিশু বা সেটা শিশু হয়তো না তার মধ্যে যখন মস্তিষ্ক ছেলে শিশু এবং মস্তিষ্ক গণনের শুরু পার্থক্য গুলো আস্তে আস্তে তৈরি হতে থাকে একটা বাচ্চা শিশু ছেলে শিশু আহ মস্তিষ্কের যেভাবে কাজ করে মস্তিষ্ক একটা মেয়ে শিশুর ক্ষেত্রে সেভাবে কাজ করে না এখানে এটা আসলে কিছুটা সায়েন্টিফিক আলোচনা হয়ে যাচ্ছে যে কারণে আমরা খুব বেশি এখানে যাবো না শুধু আমরা অল্প কিছুই কথা এখানে বলে শেষ করে দিব তো এই ব্যাপারগুলো আরো প্রকট হয়ে পড়ে আহ আরো সহজভাবে ধরা পড়ে যখন বাচ্চা জন্ম নেয় একটা বাচ্চা সে যে ধরনের খেলনা পছন্দ করে একটা ছেলে শিশু কখনো একটা মেয়ে শিশু সেই ধরনের খেলনা পছন্দ করে না একটা ছেলে শিশুর আহ নেচার বা অভ্যাস গুলো স্বভাব গুলো কখনো মেয়ে শিশুর মতো হয় না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 তারা কাদের সাথে সময় কাটাতে পছন্দ করে তারা কিভাবে সময় কাটাতে পছন্দ করে এই খুঁটি বিষয়গুলোতেও নারী এবং পুরুষের মধ্যে অনেক পার্থক্য এবং আস্তে আস্তে যখন তারা বড় হয় যেমন বিয়ে হয় মা বাবার জীবন মানে অর্থাৎ যখন সন্তান তারা সন্তান যায় যখন একটা একটা কাপল বা দম্পতি তখন আমরা দেখি এটা আল্লাহ ভেবে সৃষ্টি করেছে নারীদেরকে নারীদেরকে ছাড়া কখনো একটা সন্তান লালন পালন করা সম্ভব নয় একজন নারীকে ছাড়া কখনো কোনো পারবো না এই আবেগ যদি না থাকতো তাহলে আমরা দেখতে দেখতাম না এই মানব থেকে আমরা দেখতাম না অন্যদিকে আল্লাহ তালা পুরুষ থেকে সৃষ্টি করেছেন একটু অন্যভাবে পুরুষরা হয় একটু আক্রমণাত্মক একটু বহির্গামী এবং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 কাজেই পুরুষের মধ্যে যেই গুণগুলো নেই সেগুলো নারীর মধ্যে আছে কিন্তু এর মানে এই না যে পুরুষকে নারীর মতো হতে হবে বা নারীর মধ্যে যেই গুণগুলো নেই সেগুলো পুরুষের মাধ্যমে আছে সেগুলো অর্জন করার জন্য ব্যস্ত হলো হবে না কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এটাই এটাই নিয়ম এটা স্বাভাবিক নিয়ম স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম আছে কিন্তু আমরা যখন কথা বলবো তখন আমরা সাধারণ অবস্থা কথা বলবো একজন একজন পুরুষ স্বাভাবিকভাবে জন্মের পরে সবসময় দেখা যায় একটু আক্রমণাত্মক গোছের হয় বহির্গামী হয় একজন নারী কি তা হয় নারী কিন্তু তা হয় না কিন্তু আজকে আমরা নারীদেরকে বানাতে চাচ্ছি পুরুষের মতো নারী এবং পুরুষের যে পার্থক্য সেটা তাদের পেশাগত পেশার বাছাই করার ক্ষেত্রেও এটা জিনিসটা দেখা যায় যে যেসব পেশায় পুরুষে ভালো করে সেসব পেশায় নারীরা সবসময় ভালো করে না বা নারীরা যেসব কাজে ভালো করে সেসব কাজে পুরুষে ভালো করে না তো এই ব্যাপারগুলো আহ মজার যদি আমরা একটু আহ ভালো কোন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 নারীর যেসব গুণ আছে নারীর যেসব সামর্থ্য আছে সেই গুণ এবং সেই সামর্থ্যগুলোর বিকাশ ঘটানো চাই নারীকে জোর করে পুরুষ বাড়ানোর মধ্যে নারীর কোনো সম্মান নেই আর পুরুষ ক্ষেত্রে সেটা হয় না কাজে সেটা নিয়ে আমরা কথা বলাই বাহুল্য তবে আমাদের এটা বুঝতে হবে যে আল্লাহ নারীকে এবং পুরুষকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়ে আল্লাহ পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তাদের তারা বাইরে যায় তারা যুদ্ধ করে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 নারীরা পুরুষ যদি সমানই হয় তাহলে নারীরা তো একটা সময় থাক ইতিহাসে আমরা দেখতে পারতাম যে নারীরা নেতৃত্বের আসনে পুরুষরা নয় কিন্তু হিস্টোরিক্যালি এটা পোস্ট ট্রেডিশনালি যে নেতৃত্বের আসনে সাধারণভাবে পুরুষটাই থাকে সংসারের হোক সমাজের হোক বা রাষ্ট্রের হোক সাধারণভাবে এটাই সত্য তো যাই এটা নিয়ে আসলে অনেক কথা বলা গেছে আমরা যেহেতু বিষয়টা অনেক অনেক বড় একটা টপিক সেখানে আমরা যাব না তো মনে রাখার চেষ্টা করি যে নারীর সম্মান নারীর নারীত্বের মাঝে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 এমনকি সবচেয়ে নষ্ট সমাজে ওটা কদর করা হতো যেমন আমরা একটা ঘটনা একটু মনে করার চেষ্টা করি যেটা ছিল আহ আল্লাহ আলহিসের সময়কার একটা ঘটনা সেখানে ঘটনাটি হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দের হিন্দ ছিল একজন স্বাধীন নারী কোন একটা প্রসঙ্গে ব্যভিচার নিয়ে কথা হচ্ছিল আচ্ছা সম্ভবত ঘটনাটা এমন যে ব্যভিচারের আয়াত নাজিল হয়েছে ব্যভিচার হারাম এই এই প্রসঙ্গে তখন হিন্দ বললো एक स्वाधीन नारी कि व्याभिचार करते एक स्वाधीन नारी कि जीना करते तो हीन छुसिकत्कालीन मुश्रिक समाजे जीना व्याचार एट तेम को बड़ विषय कई समय जरा एक नीतिबानी समाज नोंग नोंगामा जानत काज खराब जदि मानुष मध्य प्रैक्टिस छो কিন্তু সবাই জানত যে কাজটা খারাপ যেমন খাদিজা খাদিজাকে আহ খাদিজা রাজিউল্লাহ আনহাকে অনেক প্রশংসা করা হয় কারণ সেই সময় মক্কার সেই নোংরা সমাজে থাকা অবস্থাতেও তিনি কখনো দুশ্চরিত মানে কখনো তার চরিত্রের ব্যাপারে খারাপ কোনো কথা শোনা যায়নি তিনি অত্যন্ত সচ্চরিত্র জন্য নারী ছিলেন তো বোঝা যাচ্ছে যে যে সমাজে জিনা ব্যিচার সহজ ছিল সেই সমাজেও নিজের যারা চারিত্রিক সহায়তা বজায় রাখতেন তাদেরকে খুব সম্মানের চোখে দেখা হতো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 বিবাহ বহির্ভূত সম্পর্কে সম্পর্ককে তারা যেভাবে স্বাভাবিকভাবে গ্রহণ করেছে তার পিছনে তাদের যুক্তি হচ্ছে যে একজন মানুষ সে পূর্ণপ্রাপ্ত বয়স্ক যা খুশি তা করতে পারে এই বিষয়ে কিছু বলার নেই কোনজন একজন নারী যদি বিয়ের আগে ব্যবচার করে বা কোনো পুরুষ তো তাদের ইচ্ছা বা বিয়ের পরে করলেও আসলে তাদের দেশে কোন শাস্তির আহ ইয়ে নেই শাস্তির অবস্থা তো এর আসলে প্রতিক্রিয়াটা কোথায় এখানে প্রথম যে ভুল বা তাদের যে তাদের মূল যে যে জায়গাটা তাদের বোঝার আহ অবকাশ আছে বা তারা যে জায়গাটাতে আসলে সত্য পথ থেকে বিচ্ছুত হয়েছে সেটা হচ্ছে একটা সমাজে এভাবে লাগাম ছাড়া ভাবে স্বাধীনতা যদি মানুষের হাতে তুলে দেওয়া হয় তাহলে সেটা কখনোই ভালো ফল বয়ে আনে না একটা সমাজের কথা আমরা চিন্তা করে যে সমাজে জিনা ব্যভিচার খুব সাধারণ একটা বিষয় প্রথমত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 কিন্তু একজন ব্যভিচারী নারী তাকে কেউ পাত্তাও দেনা না সম্মানও করে না ছুঁড়ে ফেলে রীতিমতো ছুঁড়ে ফেলে কিন্তু একজন নারী যিনি মা যিনি স্ত্রী যিনি ব্যভিচারী নন তাকে সমাজ কদর করে তাকে সমাজ সম্মান করে এই সম্মান বোধটুকু যদি কেউ পেতে না চায় কেউ যদি পশুত্বের জীবনকে বেছে নেয় তবু তবে তারা বেছে নেই কিন্তু মুসলিমরা এই কাজ করতে পারে না জিনা হচ্ছে একটি জঘন্য অপরাধ মুসলিমদেরকে অবশ্যই এই জঘন্য অপরাধ থেকে দূরে থাকতে হবে না হয় আখিরাত দুটোই দুটোই তাদেরকে হারাতে হবে হচ্ছে চতুর্থ একটি কথা আমরা হয়তো মনে থাকতে পারে যে যখন মারিয়াম জন্ম নিলেন সরি আইসা জন্ম নিলেন তখন মারিয়ামকে বলা হলো তুমি খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দাও খেজুর গাছের কাণ্ড ধরে ঝাঁকে দাও তো আমরা জানি খেজুর গাছ কতটা শক্ত খেজুর গাছে ঝাঁকি দিলে খেজুর পড়ে না কিন্তু তখন তাকে বলা হলো তুমি খেজুর গাছের কাণ্ড ধরে ঝাঁকি দাও তাহলে তাজা পাকা খেজুর পড়বে সেগুলো তুমি খাও একজন গর্ভবতী নারী একজন প্রসূতি নারী যিনি মাত্র সন্তানকে প্রসব করেছেন তার শারীরিক অবস্থা থেকে মারাত্মক দুর্বল প্রচন্ড দুর্বল সেই অবস্থায় মারিয়ামের ঠিক তেমন একটা অবস্থায় মারিয়ামকে বলা হচ্ছে তুমি গাছের গুড়ি ধরে খেজুর গাছের গুড়ি ধরে ছাঁকা দাও যেমন তোমার গাছ না খেজুর গাছ তাহলে তোমার উপরে পাকা ফল পাবে তো কেন মারিয়ামকে এই রকম একটা শোচনীয় অবস্থার মধ্যে বলা হলো যে খেজুর গাছের মতো একটা শক্ত গাছের কাণ্ডকে ধরে নাড়া দিতে এখানে আসলে কাণ্ড ধরে নাড়া দেওয়াটা উদ্দেশ্য না বা খেজুর গাছের ধরে নাড়া দেওয়াটা উদ্দেশ্য না আক্ষরিক আমরা বিষয়টা এমন না প্রসূতি নারী তাকে অনেক কাজ করতে হবে গর্ভ আহ প্রসব করার পরপরই আসলে আল্লাহ তালা চান যে বান্দা তার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে ততটুক যেন সে করে অন্তত ততটুক যদি সে পালন করে এরপর আল্লাহ তাকে সাহায্য করবেন হয়তো মারিয়াম সেদিন গাছের কাণ্ড ধরে ঝাঁকি দিতে পারেনি কিন্তু খেজুর ঠিকই এসেছিল খেজুর ঠিক মাটিতে পড়েছিল তো আল্লাহ দেখতে চেয়েছেন মারিয়াম তোমার যদি এতটুকুই সামর্থ্য থাকে যে একটা খেজুর গাছের কাণ্ড ধরে একটু ঝাঁকি দিবে সেটাই চেষ্টা করো আমি তোমাকে আমি আমি বাকি বিষয়টা আমি দেখবো তো আমরা যে আমাদের ইসলামের যেখানে আমাদের কোনো ধরনের আহ দ্বিতীয়বার চিন্তা করার অবকাশ নেই সেই ধরনের ইবাদত গুলো সেই ধরনের আমল গুলো করার আগেও আজকে আমরা দশবার চিন্তা করছি দশবার চিন্তা করছি দায়ী রাখবো কিনা বা হালাল চাকরি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 चेष्टा करल्ला भरोसा परवर्तीय करा सम्मान कर चलब क्योंकि प्रथम स्टेपा प्रथम स्टेप प्रथम पदक्षेप पान्दा के प्रथम ताके चेष्टा करते तो मारियम सेवस्थाए তার অতটুকুই হয়তো সামর্থ্য ছিল যে খেজুর গাছের কাণ্ড ধরে একটু ঝাঁকি দেওয়ার চেষ্টা করবেন তিনি দিয়েছিলেন কিনা আমরা যাই না হয়তো তিনি দিয়েছিলেন বা চেষ্টা করেছেন আল্লাহ তাকে খেজুর দিয়েছেন আল্লাহ তাকে পানি দিয়েছেন ঝর্ণা বানিয়ে দিয়েছেন ঝর্ণা আমরা করতে পারি না আল্লাহ তার একজন বান্দির জন্য একটা ঝর্ণা বানিয়ে দিয়েছেন ঝর্ণা এবং আল্লাহ তাকে সাহায্য করেছেন তার মর্যাদা রক্ষা করেছেন এমন এক সন্তান দিয়েছেন যিনি জন্মের পরে কথা বলে উঠেছিলেন ইন্নি আব্দুল্লাহ সবার মুখ তিনি এক কথায় বন্ধ করে দিলেন एक एक शिश्र कथा सबा चुप हो जाते बाह आल्ला सहाय कर कदा के प्रथम पदेप एक हादीस चमत्कार हादिस बंदा जदि आल्लासे हेटे जाए आल्ला दिखे दौड़े आसि आगे आल्ला दस पागे आसें क्या के सामर्थ्य चेष्ट मत जतटुक आदि चेष्टा कर आल्लाहर पर अवश्य हमारे जो सहज कर आल्ला वादा রেইন ড্রবস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা ফেসবুক পেজ ডাব্লিউ অথবা ইউটিউব চ্যানেল wwwyoutubecom ডাব্লিউ